শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে তৃতীয় পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব কালীবাড়িতে আজ শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব ফাল্গুন শুক্লা দ্বিতীয়া রবিবার এগারোই মার্চ আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ আজ ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণ সাক্ষাৎ তাহাকে লইয়া জন্মোৎসব করিবেন প্রভাত হইতে ভক্তেরা একে একে আশিয়া জুটিতেছেন সম্মুখে মা ভবতারিণীর মন্দির মঙ্গলারতীর পরই প্রভাতির আগে নহবৎখানায় মধুর তানে রোশন বাজিতেছে একে বসন্তকাল ঠাকুরের জন্মদিন স্মরণ করিয়া নৃত্য করিতেছে চতুর্দিকে আনন্দের সমীরণ বহিতেছে মাস্টার গিয়া দেখিতেছেন ভবনাথ, রাখাল ভবনাথের বন্ধু কালীকৃষ্ণ প্রভৃতি উপস্থিত আছেন তখন খুব সকাল ঠাকুর ইহাদের সঙ্গে পূর্ব পূর্বদিকের বারান্দায় বসিয়া সহাসে আলাপ করিতেছেন মাস্টার পৌঁছিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন মাস্টারের প্রতি ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিতেছেন তুমি এসেছো?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 वनाथ कलिकृष्ण गान ग्य धन्य धन्य आजी दिन आनंदी सब सत्य धर्म भारत प्रचारी हृदय हृदय तुमारिधामब पुण्य नाम भक्त जन समाज आजी स्तुति तुम्हारी नी चाही प्रभु ধন জনমান নাহি প্রভু অন্য কাম প্রার্থনা করে তোমারে আকুল নরনারী তব পদে প্রভু লইনু সরণ কি ভয় বিপদে কি ভয় মরণ অমৃতের খনি পাইনু যখন জয় জয় তোমারি ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া বসিয়া একমনে গান শুনিতেছেন শুনিতে শুনিতে মন একেবারে ভাবরাজ্যে চলিয়া গিয়াছে ঠাকুরের মন শুষ্ক দিয়াশলাই একবার ঘষিলেই উদ্দীপন প্রাকৃতলোকের মন ভিজে দিয়াশলাইয়ের ন্যায় যত ঘষ জলে না কেননা মন বিষয়াস্ত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 श्री रामकृष्ण की दरकार भवन आगा श्रमजीवी शिक्षालये श्री रामकृष्ण बलते नाई आज हरिनामे कत आनंद देख तोर कपाले नाई